দেশে আছে কিছু মহাপণ্ডিত গুরু কর্মে ধর্মে মনে হয় না মানুষ আস্ত একটা গুরু কিছু বলতে গেলে অপরাধ বোধ হয় কাপি বুক দুরু দুরু তবুও কলম দাঁড়াবে না মোর লেখা করলাভ শুরু আমাদের এই দে আমাদের এই দেশে জ্ঞানী আছে হরতাল জীবন বেসামাল রাম রাম হাদারামী অবিরাম দেখে যা বাপুরাম কোথা পাবি বদনাম আমাদের এই দেশ সোনার ভূমি। তবু কেন কেউ কেউ বলে আস্ত খনি তবে কি আছে শুনি। আমাদের এই দেশে আমাদের এই দেশে চোর আছে জোর আছে নগ্ন নিত্য আছে পশুদের লাজ আছে যুবতীর প্রেম আছে সুর কথা আছে ঠাকুমার ঝুলি আছে ভগতির বলি আছে মাতাল হাওয়া মাতাল হাওয়া আছে রাস্তায় ধাওয়া আছে পণ্যের দাম আছে কৃষকের ঘাম আছে ঘুষের স্বভাব আছে চরিত্রে দোষ আছে টাকার গরম আছে নরমের জম আছে সুন্দর বন আছে বান্দর বান আছে হাসপাতালে আছে কষাইয়ের দল মুক্তিযুদ্ধের চেতনায় হাতি পিস্তল বিদেশি চলন আছে বাংলিশ কথা আছে দেশের জন্য ওদের তবুও টান আছে চোয়ারেও তো ঢেউ আছে আমাদের এই দেশ আমাদের এই দেশে সোনার ছেলে আছে হাতে খেলনা আছে পুলিশের জ্বালা আছে হাসির দণ্ড আছে হাসির কাণ্ড আছে কোটি কোটি লোক আছে শোকের মাতম আছে দুষ্ট বুদ্ধি আছে আত্মশুদ্ধি আছে রসের হারি আছে বসের ঝাড়ি আছে বহুতলা বাড়ি আছে প্রাইভেট গাড়ি আছে রুপস নারী আছে জটবাধা দাঁড়িয়ে বাবা আছে কংস মামা আছে বিদেশের থাবা আছে দাবার গুটি আছে গুটিয়ে নয় ওরে চুটিয়ে বাঁচা আছে কোটি টাকা ব্যয় আছে ডাস্টবিনে ভাত আছে শিক্ষায় বিশ আছে যুবকের শীষ আছে আমাদের এই দেশ আমাদের এই দেশে তো আছে মানুষের অবয়বে পশুর সন্নিবে